পরিপূরক সম্পদ ইন্টারনেট গভর্নেন্স কেন মাল্টিস্টেক হোল্ডার পদ্ধতি কার্যকর মাল্টিস্টেক হোল্ডার শাসন পদ্ধতি তিনটি উপাদানের উপর ভিত্তি করে তৈরি মুক্ত উদ্ভাবন ইনফ্রাস্ট্রাকচার বিকেন্দ্রিকৃত শাসন এবং উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া ইন্টারনেট যা উন্মুক্ত বিতরণকৃত এবং আন্তদেশীয় এই পদ্ধতিকে গ্রহণ করেছে যা তার অগ্রগতির জন্য অপরিহার্য হয়ে উঠেছে এই মডেলটি বৈশ্বিকভাবে একটি বিতরণকৃত নেটওয়ার্কের সিদ্ধান্ত গ্রহণের জন্য সর্বোত্তম অনুশীলন হিসেবে স্বীকৃত মাল্টিস্টেক হোল্ডার সিদ্ধান্তগুলি দায়িত্বশীল ট্যাক্সি এবং কার্যকর যা অন্তর্ভুক্তিমূলক অবদানের মাধ্যমে আরও ভালো ফলাফল অর্জন করে ইন্টারনেট এবং ডিজিটাল অর্থনীতির বিকাশের সাথে সাথে এই পদ্ধতিকে নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে হবে ইন্টারনেট সোসাইটি এর সফলতার জন্য চারটি প্রযোজনীয় বৈশিষ্ট্য চিহ্নিত করেছে অন্তর্ভুক্তি ও স্বচ্ছতা সম্মিলিত দায়িত্ব কার্যকর সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন এবং বিতরণকৃত শাসনের মাধ্যমে সহযোগিতা এই পদ্ধতি কোনও এক সমাধান নয় বরং বিভিন্ন প্রেক্ষাপটে মানান্সি একটি সরঞ্জাম যা বিভিন্ন স্টেকহোল্ডারের অর্থবহ অংশগ্রহণের সুযোগ দেয়া যার ফলে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর জন্য আরও শক্তিশালী ও অভিযোজনযোগ্য প্রতিক্রিয়া গড়ে ওঠে তথ্যসূত্র চার আগস্ট দুই ইন্টারনেটের ঐতিহাসিক পর্যালোচনা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি এখানে একটি সংক্ষিপ্ত নিবন্ধ রয়েছে যা পর্যালোচনার জন্য মূল্যবান যেখানে ইন্টারনেটের ইতিহাসের একটি চমৎকার পর্যালোচনা এবং ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে সূত্র নিউ ইয়র্কার ম্যাগাজিন ফেব্রুয়ারি দুই দ্য গ্রেট টেকোবার বৈশ্বিক শাসনে মাল্টিস্টেক মানচিত্রায়ন মাল্টিস্টেক হোল্ডারিজম বা মাল্টিস্টেক হোল্ডার শাসন ব্যবস্থা তার গেতেছে গেঁথেছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনাতত্ত্বে যেখানে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান সরকার ব্যবসা ইত্যাদি কিভাবে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলির নির্বাচক শেয়ারহোল্ডার ইত্যাদি সাথে কাঠামোগতভাবে যুক্ত হতে পারে তা নির্দেশ করা হয় এটি তার মূলধারা থেকে বেরিয়ে আসে যখন এটি জলবাজু পরিবর্তন ইন্টারনেট গভর্নেন্স এবং ট্যাক্সি উন্নয়নের মতো আরও বিস্তৃত জনস্বার্থ এবং নীতি বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে মাল্টিস্টেক হোল্ডারিজমের উত্থান অনেকাংশে নিওলিবেরালিজমের মূলধারায় আসার সাথে মিলে যায় উনিশশো আশির দশকের পর বৈশ্বিক শাসন পর্যায়ে এটি প্রতিষ্ঠিত হতে বিভিন্ন উন্নয়ন দেখা গেছে যা এই কাঠামোটিকে দিঠ করেছে কম্পিউটিংয়ের ইতিহাস পডকাস্ট রেকর্ডিং কম্পিউটিংয়ের ইতিহাস থেকে ইন্টারনেটের বিকাশ নিয়ে আলোচনা যেখানে অতিথি হিসেবে রয়েছেন পল সেরুজ্জি কিউরেটর এমেরিটাস স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম সেরুজ্জি বইয়ের লেখক শোনার জন্য ইউটিউবে পলের দুই পর্বের লেকচারটি দেখুন প্রথম পর্ব ভিডিও এক ঘন্টা তের মিনিট বায়ান্ন সেকেন্ড দ্বিতীয় পর্ব ভিডিও এক ঘন্টা সাতাশ মিনিট দুই সেকেন্ড এছাড়াও শোনা যেতে পারে দ্য স্পার্ক গাইড টু সিভিলাইজেশন পর্বনায় নয় কম্পিউটিং ত্রিশ জুন দুই এই পর্বটি প্রাথমিক কম্পিউটিং থেকে শুরু করে ইন্টারনেটের বিবর্তনের সারসংক্ষেপ প্রদান করে এই ভিডিও ফুটেজে প্রেসিডেন্ট উইলিয়াম জেফারসন ক্লিন্টন ন্যাশনাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কাউন্সিলে বক্তব্য প্রদান করছেন এই ফুটেজটি হোয়াইট হাউস টেলিভিশন দ্বারা তৈরি একটি সরকারি পাবলিক রেকর্ড যা ক্লিন্টন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি দ্বারা সরবরাহ করা হয়েছে তারিখ তের ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই দ্য স্টিভ ক্রোকারের স্পেকট্রাম নিবন্ধ আজকের ইন্টারনেট এখনও অরফ্যানে যুগের একটি প্রোটোকলের উপর নির্ভর করে দ্য রিকোয়েস্ট ফর কমেন্টস্ক ইন্টারনেট গভর্নেন্সের ইতিহাসে আলোচিত বিষষম্য দ্য অলিভিয়ার ক্রেপিনলে ব্লন্ডের দ্বারা প্রদত্ত একটি ইবুক যেখানে দুই সালে মন্ট্রিল কানাডায় অনুষ্ঠিত এ অতিথি বক্তা হিসেবে আলোচিত প্রধান বিষয়গুলির সারসংক্ষেপ দেওয়া হয়েছে ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি দুই ধাপে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ধাপটি 10 থেকে ১২ ডিসেম্বর দুই হাজার সালে সুইজারল্যান্ড সরকারের আযোজনে জেনেভায় অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় ধাপটি ষোল থেকে ১৮ নভেম্বর দুই সালে তিউনিশিয়া সরকারের আযোজনে টিউনিশে অনুষ্ঠিত হয় অর্ফ্যান্ডের ইতিহাস ইন্টারনেটের উদ্ভব দ্রষ্টব্য এটি মূলত উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল এবং এর শব্দমান সাধারণের নিচে। এই ইভেন্টটি বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে রেকর্ড করা হয়েছিল ল্যারি রবার্টস এই আলোচনার সূচনা করেন যেখানে তিনি প্যাকেট সুইচিং নেটওয়ার্কগুলির প্রাথমিক ইতিহাস এবং তার প্রথম কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি নেটওয়ার্কের অনুমোদনের পথ এবং অবলম্বন না করা বিভিন্ন পথের রূপরেখা তুলে ধরেন এরপর তিনি উনিশশো সত্তরের দশকে এর মেশিন ক্ষমতা খরচ এবং শারীরিক সংযোগগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন এবং নেটওয়ার্কের বিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন মানদণ্ডের গ্রহণযোগ্যতা বর্ণনা করেন রবার্টস ভবিষ্যতে নেটওয়ার্ক ব্যবহারের প্রবণতাগুলি সম্পর্কে আলোচনা করেন এবং ইন্টারনেটের ভবিষ্যৎ নিয়ে দর্শকদের প্রশ্ন গ্রহণ করেন ইন্টারনেটের প্রাথমিক ইতিহাসের উপর একটি বিকল্প ভিডিও যেখানে উন্নত গ্রাফিক্স শব্দমান এবং সাবটাইটেল রয়েছে এখানে পাওয়া যেতে পারে ইন্টারনেটের বিবর্তন সামরিক পরীক্ষণ থেকে সাধারণ উদ্দেশ্য প্রযুক্তিতে রূপান্তর জননটন দুই হাজার ষোল দ্য এভোলিউশন অব দ্য ইন্টারনেট ফ্রম মিলিটারি এক্সপেরিমেন্ট টু জেনারেল পারপাস টেকনোলজি জার্নাল অব সাইবার পলিসি এক পাঁচ আঠাশ অ্যাক্সেস বাইশ ইন্টারনেট এখন চার দশকেরও বেশি পুরানো ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে সামরিক পরীক্ষণ হিসেবে শুরু হওয়া ইন্টারনেটের বিবর্তনের পর্যালোচনা এটিকে সাধারণ উদ্দেশ্য প্রযুক্তিতে পরিণত হওয়ার দিকটি প্রকাশ করে এই নেটওয়ার্কের রূপান্তর শুধু এর প্রযুক্তিগত ভিত্তির দ্বারা নয় বরং রাজনৈতিক আদর্শগত সামাজিক এবং অর্থনৈতিক বিষয়গুলির প্রভাবেও গড়ে উঠেছে ইন্টারনেটের প্রতিষ্ঠাতারা স্ট্যান্ডার্ডাইজড এবং ইন্টারঅপারেবল প্রযুক্তির ভিত্তি স্থাপনে মনোযোগী ছিলেন এবং এটি একটি উন্মুক্ত ও অংশগ্রহণমূলক পরিবেশের উপর ভিত্তি করে করেছিলেন ইন্টারনেটের প্রতিষ্ঠাতা তারা গু মার্ক লোয়েল অ্যান্ড্রিসন ফল ব্যারান রবার্ট কান টিম বার্নার্সলি বিনসার্ফ এরা ইন্টারনেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাদের প্রচেষ্টার ফলেই আজকের ইন্টারনেট সম্ভব হয়েছে ইন্টারনেট সোসাইটি দুই সালের নিবন্ধ ইন্টারনেট ইকোসিস্টেম নেমিং অ্যান্ড অ্যাড্রেসিং শেয়ার্ড গ্লোবাল সার্ভিসেস অ্যান্ড অপারেশনস এবং ওপেন স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট এ ইন্টারনেট ইকোসিস্টেমকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এবং ছয়টি অংশের মধ্যে তিনটি অংশ অন্বেষণ করেছে ইন্টারনেট গভর্নেন্স ইন্টারনেট সোসাইটি ইন্টারনেট গভর্নেন্স বলতে সেই প্রক্রিয়াগুলিকে বোঝানো হয় যা ইন্টারনেট কিভাবে পরিচালিত হয় তা প্রভাবিত করে যখন নীতিনির্ধারক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা বিশ্বে অবশিষ্ট দুই তৃতীয়াংশ দেশকে ইন্টারনেটে সংযুক্ত করার প্রচেষ্টা করছেন তখন ইন্টারনেট পরিচালনার পদ্ধতি এর ব্যবহারে এবং এর বিবর্তনে প্রভাব ফেলতে পারে কি নিম্নে ইন্টারনেট সোসাইটি কর্তৃক তৈরি একটি মডিউল প্রদান করা হয়েছে যা ইন্টারনেট গভর্নেন্সের পরিচয় প্রদান করে এই মডিউলটি ইন্টারনেট গভর্নেন্সকে সংজ্ঞায়িত করার আলোচনা দিয়ে শুরু হয় এবং তারপর বিভিন্ন উপায়ে সংস্থাগুলি কিভাবে ইন্টারনেট গভর্নেন্সের বিষয়গুলোকে শ্রেণীবদ্ধকরণ ব্যবস্থা বা ট্যাক্সন্মি তৈরির চেষ্টা করেছে তা অন্বেষণ করে দ্রষ্টব্য ইংরেজি ফরাসি এবং স্প্যানিশ ভাষায় উপলব্ধ পিউ ইন্টারনেট রিসার্চ ইন্টারনেট ইতিহাসের টাইমলাইন উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবনে প্রভাব ফেলেছে এবং আমাদের সংযোগের উপায় কাজের প্রকৃতি খবর ও নতুন চিন্তাধারা আবিষ্কার ও শেয়ার করার উপায় বিনোদন গ্রহণ এবং কমিউনিটি গঠনের ধরনকে মৌলিকভাবে পরিবর্তন করেছে জাতীয় এবং আঞ্চলিক এফ গঠনের জন্য নির্দেশিকা আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা স্থানীয় ইন্টারনেট গভর্নেন্স ফোরাম গঠনের সহায়তার জন্য একটি বিশেষ সম্পদ যা জাতীয় এবং আঞ্চলিক ইফ প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং কৌশল সম্পর্কে নির্দেশনা প্রদান করে ইন্টারনেট গভর্নেন্সের ইতিহাস লেখক উল্ফগ্যাং ক্লেন্টার সূত্র ইন্টারনেট গভর্নেন্সের ইতিহাস ইউরো নয় জুলাই দুই হাজার পনেরো এক ঘণ্টা বাইশ মিনিট অ্যাক্সেস বিশ জুন দুই হাজার আই ক্যান লার্ন আই এবং এস সম্প্রদায় সম্পর্কিত কোর্সগুলির একটি বিস্তৃত অনলাইন সম্পদ যা প্রাকিবন্ধন প্রযোজন আই ক্যান লার্ন কোর্স আই ইকোসিস্টেম কোর্সের দ্বিতীয় ভিডিও ডিপ্লোম্যাসি উপর যেখানে জোসেফ নাই ট্রান্সন্যাশনাল ইস্যু নিয়ে আলোচনা করেছেন ভিডিওটি খণ্ডিত বা ঘুওয়াল্ড গার্ডেন কুপদ্ধতির একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে এই প্রকাশনাটি বিস্তারিতভাবে দেখতে পারেন লেখকগণ রবার্ট ও কিও এবং জোসেফ এস নাই জুনিয়র জার্নাল ফরেন অ্যাফেয়ার্স ভলিউম সাতাত্তর সংখ্যা পাঁচ সেপ্টেম্বর অক্টোবর উনিশশো পৃষ্ঠা একাশি চুরানব্বই প্রকাশিত কাউন্সিল অন ফরেন রিলেশনস এশিয়া ইন্টারনেট ইতিহাস প্রকল্প এশিয়াতে ইন্টারনেট প্রায় তিরিশ বছর পুরনো আমরা এশিয়ার দৃষ্টিকোণ থেকে ইন্টারনেটের ইতিহাস নিয়ে গবেষণা করছি এবং আমাদের লক্ষ্যগুলো হলো। উনিশশো সত্তরের দশক থেকে গত কয়েক দশকে যা ঘটেছে তা রেকর্ড করা এবং প্রাসঙ্গিক নথিপত্র সংরক্ষণ করা এশিয়ার দেশগুলোর মধ্যে এবং বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্রে আঞ্চলিক নেটওয়ার্ক সংস্থা ও ইভেন্টের মাধ্যমে কীভাবে কাজ হয়েছে তা বিশ্লেষণ করা আমরা দুই হাজার সালে উনিশশো আশির দশকের প্রথম বই প্রকাশ করেছি দুই সালে উনিশশো নব্বইয়ের দশকের দ্বিতীয় বই দুই হাজার সালে দুই হাজার তৃতীয় বই এবং দুই হাজার সালে দুই হাজার চতুর্থ বই প্রকাশ করেছি এছাড়াও আমরা দুই হাজার বারো দুই হাজার সালে এশিয়ার ইন্টারনেট নেতাদের সাক্ষাৎকার নেওয়ার পরিকল্পনা করছি এবং সেই সাক্ষাৎকারগুলিও সংরক্ষণ করব ইন্টারনেট গভর্নেন্স অপ্রতিরোধ অবস্থানে ইন্টারনেট গভর্নেন্স ক্রমাগত অগ্রসরমান গত ২০ বছরে সরকার আন্তর্জাতিক সংস্থা ও জাতীয় প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান অসরকারী সংস্থা নাগরিক সমাজ এবং একাডেমিক ক্ষেত্র একটি মানদণ্ডভিত্তিক কাঠামো বিকাশের চেষ্টা করেছে যা ইন্টারনেট জগৎকে প্রতিফলিত করে তথ্য ও ডিজিটাল লেনদেনের বিশ্বায়নের কারণে ইন্টারনেট গভর্নেন্সের ক্ষেত্রে নতুন নীতি প্রযোজন এবং ঐতিহ্যগত ধারণার রূপান্তর প্রযোজন যা সকল ইন্টারনেট অংশীজনের প্রত্যাশা প্রতিফলিত করতে সক্ষম শুরুতে ইন্টারনেট গভর্নেন্সের মূল ভিত্তি ছিল প্রযুক্তিগত তবে অভিজ্ঞতা দেখিয়েছে যে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো ক্রমে প্রযুক্তিগত বিষয়গুলোর উপর প্রাধান্য পেয়েছে ফলে ইন্টারনেট গভর্নেন্সের একটি মানদণ্ডভিত্তিক পরিবেশে প্রযোজ্য নিয়মকানুন যুক্ত করা আবশ্যক হয়ে পড়েছে তাই ইন্টারনেটের কার্যপ্রণালীর উপর নীতি নির্ধারণের ক্ষমতা নিয়ে একটি বিস্তৃত মূল্যায়ন প্রযোজন গত দুই দশকে লেখক ইন্টারনেট গভর্নেন্সের বিভিন্ন ধারণার বিকাশে আইনগত এবং আন্তঃবিভাগীয় গবেষণা প্রকল্পে জড়িত ছিলেন এবং আন্তর্জাতিক সংস্থা ও বৈশ্বিক সমিতির বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন দুই সালে এই কাজের কিছু মূল ফলাফল এবং অন্তর্দৃষ্টি একটি বইতে পুনর্মুদ্রণ আকারে প্রকাশিত হয়েছিল বান দুই এরপর থেকে নতুন কিছু উন্নয়ন ঘটেছে যা বিশ্লেষণযোগ্য তাই নতুন ধারণাগুলির একটি আপডেট এবং একটি ধারণাগত উন্নয়ন খুব জরুরি মনে হচ্ছে বর্তমান প্রকাশনাটি ইন্টারনেট গভর্নেন্স প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কিছু আইনগত নীতির সংক্ষিপ্ত পর্যালোচনা এবং একটি মানদণ্ডভিত্তিক ইন্টারনেট পরিবেশের জন্য সম্ভাব্য নিয়ম নিয়মকাঠামো ডিজাইন করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে কিছু রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইন্টারনেট গভর্নেন্স এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা অ্যাকাডেমিক ক্ষেত্রের কাছে এর ইকোসিস্টেম গঠনে অবদান রাখার জন্য আহ্বান জানা লেখক রল ফ লাইসেন্স এই কাজটি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন অনো কমার্শিয়াল নোডেরিভেটিভস চার দশমিক শূন্য আন্তর্জাতিক লাইসেন্সের অধীনে লাইসেন্স কিত যেখানে অন্যথায় উল্লেখ করা নেই কপিরাইট দুই প্রকাশক ইয়াইজেড পাবলিশিং প্রোডাকশন সেট ও বিতরণ বুক ও নেটস